বারার আদিল তালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী তিনি বেশি লম্বাও ছিলেন না এবং বেটেও ছিলেন না